বাচ্চা মেয়ে থাকতে পারবে তবে ওই মেয়ের বয়স নয় বছরের অধিক হইতে হবে নয় বা তার অধিক অবিবাহিতা হইতে পারবে যাইতে হলে এই নয় বছরের উর্ধের মেয়ে যাইতে হইলে তার মা থাকতে হবে একজনে তার বোন সহ যাইতেছে সাথে মেয়ে নিয়ে গেছে না মেয়ে যাবে মায়ের সাথে অর্থাৎ কোনো পুরুষ তার আহলিয়ার সাথে গেলে তখন তার মেয়ে বাচ্চাকে নিতে পার তিন দিন সময় লাগাইবে এই তিন দিনের মধ্যে কোন পার্টাইম করবে না তিন দিনের কোন পার্টাইম করবে না অন্য কোনো কামে যাবে না খেয়াল হবে টিউশনই আসে টিউশনিটা করে আসি এক ঘন্টা আমি সব আমি একটু আসি চা নাস্তা খাইয়ে আসি না এটা এটা উল্টা আরো উল্টা সীতা ফয়দা হইব তিন দিনের জামা আশপাশের হালকায় যাবে নগদ জামাত হলে হালকার সাথীরা রোগ করবে আর নগদ জামাত না হলে কাকরাইলের থেকে রোগ আনবে রোগ নিলে ও কাকরাইলকে নাম্বার নেবে কাকরাইলকে জানায় আসবে কাকরেলকে কাগজ দিয়ে আসবে তিন দিনের জামাত যাওয়ার আগে অন্তত পক্ষে চল্লিশ মিনিট উপরে এক ঘন্টা হেদায়তের কথা হবে হেদায়তের কথার মধ্যে इरान तुरान गल्पर कोच्छा कहनी ना क्या कि भाव कर तरतीब बोलने क्यों बाहर हईते से बाहर हवारे जा हाथ मोजा पाजा पूर्ण नेकअप चोप बाहर को चलोना जमाते जाते हमें पूरा ढेते সালোয়ার কামিজ হইলে ভালো শাড়ি না হওয়াই মুনাশি কিন্তু কারো যদি পারা যাচ্ছে না তো বড়রা বলছে ক্ষেত্রে সেক্ষেত্রে খেয়াল সতর্ক আইয়া যাতে যায় কিন্তু উত্তম হইলো সালোয়ার কামিজ হাত মোজা পামুজা এটা যে বাসায় হেদায়েতের কথা হবে ওই ঘরওয়ালির জিম্মাদি যে সাথীদের এটা চেক করবে আবার এরকম না এই যে কি পিনছেন যাইয়া তাদের সাথে বসবে একটু চা খাওয়াবে আপনি কোন ঠিক আছে কিনা একজনের নাই তো পুরুষকে খবর দিবে কি খবর দিবে খবর দেওয়ার মধ্যে সুরক আছে একজন আইসি অমুকের আহলিয়া এ তো আইসে জামাতে যাইতে না বিয়া বাড়ি যাইতে বোঝা যাইতেছে না সাইজা গুইজা আইসে নেকাবো পরে নাই বলা ঢংটাই মানে আরে বাই দেন না না এরকম না বরং যদি কারো কমই থাকে নিয়ত করা যে আমরা পুরুষকে জানাবো আর পুরুষরা ফিকির করবে এই মজমাই তার ওই অপূরণটাকে পূরণ করে তারপরে যাতে সে জামাতে বাই হইতে পারে তার তো শর্ত পুরা ছিল না কোন একটা ফরিদাবাদ ব্যাংক কলোনিতে আমাদের জামাত গেছিল তো জামাতে থাকা অবস্থাতে সে কাপড় কিনাইয়া সালোয়ার কামেজ বানাইছে করানো তো এইভাবে শর্ত পুরা করে বের হয় বাচ্চা সাথে না থাকে যে বাসায় যাবে ওই বাসাটা ঘরওয়ালারা ওয়ালারা আগে সৎ করবে সৎ মানে কি আসলে কথাটা হলো সহি সহি সৎ দিয়া এটার সংক্ষেপ হইল সৎ সব মানে কি করবে জামাতের জন্য খাট পালং আছে কিনা প্রেশার কুকার আছে কিনা হান্ডি বাতিল আছে কিনা না না না কি দেখবে জামাত এখানে আসার পরে এক নম্বর কোনো বেপরতা হবে না তো দুই নম্বর যে সকল মা বোনরা আসবে তাদের বসার জায়গা আছে কিনা তিন নম্বর বাথরুমে যাতায়াতের মধ্যে কোনো ঘর থেকে বাইরে যাইতে হয় কিনা পুরুষরা বয়ান থেকে করবে দেখা কোথায় করবে একটা বিষয় এগুলা ঠিক থাকলে ছোট বাসাও হতে পারে কেন ছোট ঘনওয়ালার কে রহমত চায় না ছোট ঘনওয়ালার শান্তি দরকার নাই তো তারও জামাত দরকার আছে छोट जमे बसि साथी जुड़बे आस पर्दार तीन दिन जमाते बाहर हवर बेपारे बु इजतेमी तालीम मध्य पर्दार शर्त नाई কারণ ইজতেমাই তালিম মহল্লার এক ঘর থেকে আর ঘর একজন আগের থেকে বেপর্দায় চলে যাতায়াত করে তো তারা আপনি পর্দার শর্ত দিয়ে না সে তো জামাতের একসাথে গেলে তো জামাতের কথা হবে যে জামাতে বেপর্দা এখানে তো একা একা ইন্ডিভিজুয়াল ভাবে আসতেছে ইন্ডিভিজুয়াল ভাবে অনেকে বেপরদায় চলে চলতে তাই আসতে দেন তালিমের শরিক হবে আল্লাহ তো পর্দার উপরে উঠে যাবে ওই যে হার্দ আজিজ এর মত হার্দ আজিজ কারে ঘর একজনের নাম হার্দিল আজিজ সবার মন রক্ষা করে খালাই জায়গায় একজনের গাটি কয় আপনার গাড়টি পার করে দিব না তারিবের মধ্যে পর্দা সত্য নয় আসবে আর আমরা যারা মশওয়ারা করে তালিমটা করি চারটা মশুয়ারা গরমের দিনে কিতাবি তালিম ঘন্টা দেড় ঘন্টা হইতে পারে লম্বা সময় শীতের দিনে চল্লিশ মিনিট আধা থেকে চল্লিশ মিনিট কিতাবি তালিম আর ছয় নম্বর পনেরো থেকে বিশ মিনিট ধরেন শীতের দিনে এখন তালিম যদি জোরের নামাজের পর আড়াইটা থেকে শুরু হয় সাড়ে তিনটা পনের চারটায় আজান শীতের দিনে তাহলে সয়া ঘন্টা সময় সয়া ঘন্টায় কয়েক মিনিট ষাট সত্তর পঁচাত্তর মিনিট তাহলে চল্লিশ মিনিট কিতাবি তালিম করলো বিশ মিনিট ছয় নম্বর বলল কত হলো ষাট পনেরো মিনিট তস্কির পঁচাত্তর মিনিট আর যা ইস্তেকবাল থাকবে সেটাকে বড় গুরুত্বপূর্ণ আমল মনে করবে ইস্তেকবাল সান্তনা পুরস্কার না আমাদের তালিমের মধ্যে হল আমাকে ছয় নম্বর দেন এইটা দিলে খুব খুশি এহেমাম আমাকে ছয় নম্বর দিস ইস্তেকবাল দিলে মুক্তা বেজার হয়ে যায় তখন খুব বেজারের সাথে জায়গায় ছয় নম্বর কার মানে আমারে তো সান্তনা পুরস্কার দিছে মেরি মহতারা মা বেহন এটা আমাদের একটা রোগ আত্মিক রোগ আত্মিক রোগ এটা দূর হওয়া উচিত আমার হেদায়েত আল্লাহ ওই মজমার মধ্যে রাখছেন আমার জানা নাই কোন শব্দে কোন কথায় আমার আমল থাকলেও আমার হেদায়তের অংশ আমি আল্লাহর কাছে চাইব না থাকলেও চাইব আমার ইসতেকবাল থাকলেও আল্লাহ তারা ইস্তেকবালে ওই হেদায়ত দিতে পারেন যেটা ছয় নম্বর বিশেষ করে এখন থেকে শুরু করে বিশেষ করে এখন থেকে শুরু করে জোর ইজতেমা পর্যন্ত প্রত্যেকটা ইজতেমায়ী তালিমের মধ্যে মা বন্ধুদেরকে জোর এবং ইজতেমার জন্য এইভাবে तकित कर तस्किल करब जेहन बनाब जाते मेरा प्रत्येक घरे घरे घरे घरेचार जोर एत आलोचना घर बाच्चारा जेमन ईदारीख एक सप्ताह दस दिन आग थे जान रमजान शुरू थके बु ईद कमें ईदे आज के शुक्रवार तीन शुक्रवार जा शनिवार বাচ্চা গমতে থাকে তিন শুক্রবার দুই শুক্রবার গেছে তাহলে আর কয়টা আছে আর একটা শুক্রবার আছে। তো বাচ্চা আর এক শুক্রবার যাবে শনিবার ঈদ হবে আমাদের বাচ্চারা হিসাব করে। দোসরা ডিসেম্বর আমাদের জোর তেরো চোদ্দ পনেরো আমাদের ইজতেমা দুই তিন চার পাঁচ ডিসেম্বর আমাদের জোর তেরো চোদ্দ পনেরো জানুয়ারি দুই আমাদের ইজতেমা দোসরা ডিসেম্বর দুই আমাদের জোর তেরো চোদ্দ পনেরো দুই আমাদের ইস্তেমা এই তারিখ এমন যেহেলে আসে সারা দেশের মানুষের যদি অন্য কোনো তারিখ কেউ কয় তাহলে এটা এরকম ভাবেই যেন মনে হয় ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আপনি আবার কর্ত্রিকা এটা উনিশে ডিসেম্বর বাড়ি করলেন আমরা তো জন্মের পর থেকে যাই না এই দেশে ষোলোই ডিসেম্বর হলো বিজয় দিবস ঠিক ওই বিজয় দিবসের তারিখ পরিবর্তন যেমন কেউ মানতেও চায় না বললে হাস্যকর মনে করে বললে কৈষ্ণা দিব ঠিক তেমনি ভাবে ইস্তেমার জোর আমাদের যাতে আমাদের তারিখটা আমাদের বাচ্চা বাচ্চাদের ইয়াদ হয়ে যায় মিরিমারা মা ও বে এই জন্য তালিমের মধ্যে বড়রা যে উসুলগুলি বলেন এই ওষুধ যত রক্ষা করবো ততই ভালো পিনার ইেজাম না হয় পানির হয়। পানি পারে। চিনি দিতে না করছে বরফ দিতে পারে রু আফা না দেয় কোনো খানা পিনার ইন্তজাম না করে বরফের বাতানো চার আমল ছাড়া অন্য কোনো আমল না হয় সুরাই আসিনের খত খে খাজেগান গানুদে হাজারী। না না না দুরুদে হাজারি জনা হাজারি করবো না এরকম কোন এরকম ভাবে যত খতম আছে নিজের বাড়িতে গিয়া তসবিল হইয়া বসেন সারা বাড়িতে পরেন অসুবিধা নাই তালিমকে নিজের ঘরকে এই দেখা যাবে তবে অল্প কিছুক্ষণের পরে পতন হবে নাটাই সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে নাটাই সম্পর্ক কেউ মনে করছে একজনের লগে একজনের লগে সম্পর্ক না তাহলে তো এই সম্পর্ক ইলি এসবের লগে হইতো আর উনি মরার পরে গুড্ডি ডুবে যেত সাথে সম্পর্ক মানি অনেক সুরা সম্পর্ক হইল নাটাই সাথে মানি মশুয়ার সাথে মশুয়ার সাথে সম্পর্ক লাগে হবে আর মেরি মাতার মাও বেহন কেউ আসতে সে বাধা দিব না ইজতেমাই তালিম যার বাড়িতে হয় সে ঘরটাকে সাদা সিঁদা রাখবে ইজতেমাই তালিম যার ঘরে হয় আগে তো শর্ত ছিল তিনি চিল্লাওয়ালি হইতে হবে পরবর্তীকালে চিল্লা ছাড়াও দিছে তো আমাদের হিন্দুস্তানের একজন বুজুর্গ হালদাহ আবেদ আলী খান রহমাতুল্লাহ আলী উনি বলেন ইতেমা তালিম ঘর চাহিয়ে ঘর আনন্দিত হয় তার ঘরে মানুষ আসলে তার দিল খুশি হয় তার সকাল থেকে খুশি লাগে যে আজকে আমার বাসায় ইজতেমা তালিম চাটাই পিসায় পানির ইন্তজাম করে ইস্তেকবাল করে খুশির কারণ কি বলে খুশির কারণ হলো এরা যদি এখান থেকে দিন বুঝা যায় তাহলে আমি একদিন কবরে যাব এদের আমল দ্বারা আমি কবরে উপকৃত হব। এদের আমল দ্বারা আমি হাসরে উপকৃত হব। এদের আমল দ্বারা আমার আখেরাতে বাঁচার রাস্তা হবে সৎকায় যার নেই এই জন্য আমার খুশির বিষয় তোমারই মাতারা মা বেহন ইজতেমায়ী তালিমের মধ্যে কোনো বেচা কিনা না হোক কোনো কাগজ বন্টন না হোক ইজতেমায় তালিমে যাওয়ার পথেও কোথাও যাব না আসার সময় অন্য কোথাও হয়ে আসব না ইজতেমায়ী তালিমে জুড়া ফরজ নয় ও নয় কিন্তু ইজতেমা তালিমে জুরা সারবও না যেরকম ডেইলি রাত্রে ঘুমানো ফরজ নয় তিন বেলা ভাত খাওয়া ফরজ নয় কিন্তু আল্লাহ শুকুর আমরা একটাও সারি না যে খাওয়া চুরব না পরবর্তী সপ্তাহটা আগের সপ্তাহের চেয়ে দুর্বল হয়ে যাবে চার্জ দেওয়ার মতো সকালে চার্জ দিচ্ছে সারাদিন ব্যবসা করেন কি সব শেষ তো যদি ইজতেমায় তালিমে না যাই তো চার্জ শেষ যে সপ্তাহে গেছি চার ছিল আইসা ঘরে তালিম করছি বাচ্চাদেরকে সৈন্যতের উপরে চালাইছি কেউ অন্যায় কাজ করতে দেখছি মানা করছি পদে পদে আ কদমে কদমে আকেরাত মনে পড়ছে গীবত করি নাই কাউকে কষ্ট দেয় নাই মেহমানের মেহমানদারি খুশির সাথে করছি স্বামীর সাথে ভালো ব্যবহার করছি স্বামীও খুশি ঘরের রহমত বরকত ইস্তেমাই তালিমে যাই নাই চার্জ ফুরে আসছে পরের সপ্তাহের মধ্যেই জামাই একটা কথা বলছে স্বামী একটা কথা বলছে আর যেহেতু ছিল না উঠছে রাগ কৈসে একটা জব দিচ্ছে রাগ খুলে হারি জুনুন, ও আখিরুহ নাদাম গোসার শুরু হলো ঘরে কিছু মা বন্ধের জরুরি কাম আছে আটকাম কইতো আগে এক লোকে আইসা কেন আটকাম কম যাইব না আচ্ছা ঠিক আছে কম সাথে থাকবে সাদা সিধা জীবন যাপন করবে কোরআন তেলাবত করবে জিকির করবে বাচ্চাদের তরবিয়ত করবে স্বামীর খেতমত করবে আল্লাহ রাস্তার জন্য স্বামীদেরকে আল্লাহ রাস্তায় পাঠাইবার চেষ্টা করবে এই ফিক গুলির সাথে বাড়িতে থাকবে দাওয়াতের মেজাজের সাথে বাড়ির সাথে এইগুলা এই জরুরি কামগুলি ইজতেমাই তালিমের যাওয়ার দ্বারা করা সহজ হবে তা না হলে রক্ত পাওয়া যাবে কিন্তু এই কাম করা যাবে না এই জন্য মেরি মহতারা মাও বেহন উসুলের সাথে আল্লাহর রাস্তায় তিন দিন লাগানো উসুলের সাথে ইজতেমাই তালিম উসুলের সাথে বিদেশ সফর বিদেশ সফর হওয়ার জন্য কি লাগবে পুরুষ তিন চিল্লাওয়ালা হইতে হবে আর মজদুরা দেশে এক বিদেশ সফর করতে পারে আর পুরুষ যদি না হয় তাহলে বিদেশ সফরও করতে পারবে না আর দেশে চিল্লাও দিতে পারবে না মজদুরা সহ আর মজুরা চিল্লার জন্য তিন চিল্লা হওয়া সত্য হ্যাঁ 10 দিন পনেরো দিন লাগাইতে পারবে এক হলে চিল্লার সাথে দিন লাগাইতে পারবে যদি তার আগে তিন দিন তিনবার হয়ে যাদের আমাদের তিন চিল্লা হয়ে গেছে মস্তুরাতের মধ্যে যাদের দেশের চিল্লা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা নাম লেখাইছি যারা লেখাই নাই তারাও ঘরে গিয়া স্বামীর সাথে আলাপ করি যে পাসপোর্ট বানাও এখন একটা সুযোগ সফর করে ফেলি এক সময় আসবে যখন বাচ্চারা বিবাহসাদী হবে যার বাড়িতে চান থাক যাবে আমরা খালি হব মনে করছি তখন সফরে সফরে থাকুক তখন কি দেখবেন খারাইলে বইতে মন চায় না বইলে খারাইতে মন চায় না ঘরের বাইরে যাইতে মন চায় না বিদেশ তো দূরের কথা এস্তেমা ইজতেমাই যাইতে হইলে চোদ্দবার চিন্তা করতে হয় শরীর আর সঙ্গ দিবে না তার আগে আগে সফর করে নেব হাজু কি বলছেন কবলা তোমার পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসকে তার মধ্যে একটা হইল তোমার জ্বালানিটাকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে আগে বুড়া হয়ে গেলে তুমি আর পারবা না আর তোমার সম্পদকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে আগে তোমার অবসরকে কাজে লাগাও তোমার ব্যস্ততা আসার আগে আগে তোমার হায়াতকে কাজে লাগাও তোমার মৌত আসার আগে আগে তো সেই কাজে লাগাইবার একটা রাস্তা হলো যে আমরা আমাদের সময়ের থেকে আল্লাহ রাস্তার জন্য সময় বের করি বিদেশের জন্য অক্তলার এমনিভাবে কাকরাইলে মস্তুরাত নজমের মধ্যে সারা দেশ থেকে মা বোনরা আসে কত বড় সৌভাগ্যের বিষয় যে আমরা সেখানে নজমের থেকে তাদেরকে কি করতে পারি খেদমত করতে পারি দশ দিনে আসছিল চিল্লা তস্কিল করে দিতে পারি চিল্লায় আসছিল বিদেশে তস্কিল করতে পারি কিচ্ছু করি নাই বরং হেদমতে একবার হেদায়তের কথা মাগরিবের পরে মোজা দুইবার মস্তুরাতের মোজা কারা বয়ান ফজরে আসরে আর মাগরিবে বৃহস্পতিবারে আর অন্য ফজরে আর আসরে দুই বয়ান দুই বয়ান দুই মোজা কারা এইগুলা ডেইলি পনেরো দিন পর্যন্ত যে মস্তুরাত্রা নজমে থাকবে সুনার পরে তার তো মন চাইবেগজপত্রাজপুর বগুড়া ঘাগড়াছড়ি ইরানুরান থেকে আইসে খেদমত করে কাকাইলে আর পুরান ডাকার থেকে যেখানে পুরুষ মহিলা দুইজনে চাইলে সকালবেলা পায়ে হেটা কাকরাইল যেতে পারে আমাদের সহজে নসিব হয় না এই কারণে মানুষ বলে মানুষ হজ পায় না পারে আমরা কাকরাইলের নুসরতে ছিলাম গত দুই চার বছরের মধ্যে এই বিভক্তির পর সতেরো আঠারো উনিশ বিশ একুশ কেউ আসি এখানে মাশাল মনে আছে না নাই একজন নয় এইজন্য এই মজবার পরে বৈশাখ প্রথম তস্কিল করব যে আমরা নজমে কোন হালকা থেকে কবে আমি আপনাদের কাছে একটা আরো করি যে আমাদের এখন নজম আসতেছে পাঁচ তারিখ থেকে নভেম্বরে পুরো নভেম্বর মাস আমাদের তবে এইটা বোধ হয় আগের থেকে জানাইতে হয় এটা বোধ হয় আপনি ছিলেন আমরা তো চাইলেই পারবো না আগে থেকে জানাইতে হয় তাহলে পরবর্তীতে আমাদের আসতেছে আমাদের থাকবে ওই দুই সপ্তাহ নুসরতে কারাক হালকা থাকতে পারবো একাধিক হালকাও হইতে পারে কারণ কাকালে অনেক লাগে আমরা আগের থেকে কাকলে জানাবো যে আমরা ইজতেমার আগের দুই সপ্তাহ আমরা নজমে থাকবো বিদেশ থেকে মস্তুরাদা আসবে জামাত আসবে আমরা খেদমুত করব এটা এক নম্বর তস্কিল করব দুই নম্বর তস্কির এসতেভাই তালিম বাড়ানো দরকার ঢাক ঢাকায় তিনটা তালিম ছিল এটা অনেক পুরনো কথা নয় আমরা দেখি হাজি আবদুল মুখিজ সাহেবের বাড়িতে তোপখানা রোডে আর বক্সিবাজার বাজার দাদাবাইর বাড়িতে আর ধানমন্ডি এক নম্বর রোড ভাই জহির আনোয়ার ভাইয়ের তাড়িতে ওই তালিমটা উর্দু আর বাকি দুইটা বাংলা এই তিনটা তালিম ছিল আর আজকে ঢাকা শহরে দেড় হাজারের উপরে তালিম আছে দিনের ফিকির নিয়ে এক জায়গায় বসে তো আমাদের প্রত্যেকটা মসজিদ এক এক মসজিদের অধীনে কত দোকান একটা না মুদি দোকান কয়জন ছাতি দরকার কিচ্ছু নাই আজকে থেকে ফিক করেন যে আমরা এক এই বছরের মধ্যে কেউ না থাকুক আমরা একটা জামাত বানাই আমরা তিন দিন লাগাবো আমরাই পনেরো দিন লাগাব আমরাই চিল্লাগাবো আমরাই তালিম লাগবে না তিন দিন তিনবার পনেরো দিন দিয়ে তালিম আনতে আট থেকে নয় মাস লাগবে তিন দিন দুই পরে তিন দিন দুই পরে তিন দিন লাগাইয়া এই পনেরো দিন তালিম তৈরি আসি তো ভাই সাহ্লা তাহলে ভিতরে ও মামনটা এখন একসাথে বসেন আর ইস্তামাই তালিমের ব্যাপারে আজম করেন আর টাকালের নুসরতের ব্যাপারে আজ করেন আর একটা ডিসেম্বরের ষোলো তারিখ থেকে তাহলে ডিসেম্বরের ষোলো থেকে ইস্তেমার এক পর্যন্ত একটা ডেট আছে আর ওদিকে ইস্তেমার পরেও আসে তাহলে ডিসেম্বরের ষোলো থেকে কোন কোন হালকা তৈরি আসে ইজতেমার মৌকাতে আমাদের দরকার আছে তো এইটা তস্কিল করতে পারেন আবার তা হলে পরে সেটাও তস্কিল করেন আর কাকাল তিনটা তস্কিল বলছিল একটা হলো ইজতেমায়ী তালিম এর ফিকির বাড়ানো আজম করা আরেকটা হলো কাকালের নুসরতের জামাতের ব্যাপারে হ্যাঁ মনে পড়ছে আর হলো যারা ভাষা জানে আর হলো যারা ভাষা জানে যে সমস্ত মা বোনরা তারাও নাম লেখায় এটা লিস্ট করে কারা কারা ভাষা আরবি জানে উর্দু জানে ইংরেজি জানেন এবং না করি ইনশাল ভিতরে মামন বলে তস্কিল পুরা করেন তস্কিলটা অল্প সময় সার চেষ্টা করব পনেরো বিশ মিনিটের মধ্যে সাড়ে এগারোটায় দোয়া হওয়ার কথা বাচ্চা মেয়ে থাকে